গোসলিল মাইয় মাইয়তকে গোসল দেওয়ার বিবরণ বা গোসল দেওয়ার পদ্ধতি কেমন করে গোসল দেবেন প্রথম বিষয় শেখ বলছেন গোসল দেওয়ার সময় তার লজ্জা স্থান ঢাকা থাকবে গোসল দেবেন তো গোটা শরীরে কাপড় খুলে ফেলবেন একবারে উলঙ্গ করে দেবেন না এরকম নাই কারণ মানুষ জীবিত হোক অথবা মৃত হোক লজ্জা স্থান আবৃত রাখা ফরজ হ্যাঁ ছাত্রে আউরাত লজ্জা স্থান ঢাকা ফরজেন কারণ মৃত ব্যক্তির লজ্জা হচ্ছে লজ্জায় স্থান হাদিস আলী রাজী রক রয়েছে কোন জীবিত অথবা মৃত ব্যক্তির রানের দিকে তাকায়ও না রাম দেখাই যদি জায়জ না হয় তাহলে যেটা আওরাতে গালিজা লজ্জা স্থানকে দুই ভাগে ভাগ করা হয়েছে আওরাতে খফিফা হালকা লজ্জা স্থান আর আওরাতে গালিজা যেটা অকট্ট লজ্জা স্থান হ্যাঁ আওরাতে খিফা হচ্ছে হাটু থেকে নিয়ে এর রানের শেষ পর্যন্ত এটুকু হ্যাঁ আর আপনার উপর দিকে ধরেন নাভি থেকে সামান্য একটু নিচ পর্যন্ত এগুলো হচ্ছে আওরাতে খাফিফা নভির নিচে একটু কাপড় নেমে গেল অনেক নেমে যায় আওরাতে খাফিফা খুলল তার এই দিকে হাঁটুর ওপরে কাপড় উঠল আওরাতে খাফিফা হ্যাঁ কারণ নবী সাল্লাম কখনো কখনো রান খুলেছেন আকার আসছেন খোলাই আছে যদি আওরাতে গালিজা হতো যে একেবারে খোলা হারাম তাহলে নবী খোলা রাখতেন সামনে ওমারা যে আল্লাহ তাল্লাহ আসছেন তাও খোলা রাখছেন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 रसिकता मजाक मजाक कर जरूरी गालीजा बुजते सामने दिक्कत पे कबल और दोबर एटराते गो अंश खोला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 দিকে যেগুলো হয়তো পেটে আছে পায়খানা বের হওয়ার সেগুলো যাতে করে বেরিয়ে আসতে আসে বেরিয়ে আসে কারণ একটু জন কাত করে বসাবেন তখন বের হওয়ার হওয়ার তারপর তার সাথে সাথে পেটটাকে একটু চাপা দিবে। আশারাই আসারও মানে হচ্ছে কোনো কিছুকে যেটাকে বলা হয় চিপা কাপড় কাপড়কে কি বলেন আপনার কাপড় ভিজা কাপড়কে কে করেন কাপড় চিপা বলছেন না হ্যাঁ তো আষাঢ় মানে হয় আসলে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 আর নম তার সাথে চাপটা দিতে হবে কেন মৃত ব্যক্তির আর একটা জিনিস হচ্ছে যে মাইয় ওই রকমই সম্মান মর্যাদা দিতে হবে যেমন জীবিত লোককে সম্মানের হাদিস একটা কালারসুল্লাহাম বলেছেন তিনি ইন্না কাস আজমিল মৃত ব্যক্তির হাডি ভাঙা হচ্ছে জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙার মত তাহলে কেউ যদি মারা মানুষের হাড় হাড্ডি ভাঙে তাহলে সে কিরকম গুনা করলো অপরাধ করলো একটা জীবিত লোককে যদি হাড় ভাঙে পা ভেঙে দেয় করলো এই হাদিসের ভিত্তিতে এই জন্য কাটাছিড়া করা কারণে শরীরে মৃত দেহকে যাই যদি আইন বাধ্য না করি কাটা করা আর দেখি এতে কি আছে এগুলি জাহেজ নয় রহ আহমদ হাদিস মুসনদে আহমদিস গাছ এলো আলাহ খিরকা গোসুল দেওয়ার আগে যে ব্যক্তি গোসল দেবে গোসল দাতা সে তার হাতে একটা নেকড়া বেঁধে দেবে নেকড়া এটা সব যুগের নেকড়া থাকবে আর আজকাল কিছু পাওয়া যাচ্ছে প্লাস্টিক এর ব্যবহার করে কি পাওয়া যাচ্ছে হ্যাঁ কি বলছে ওটাকে যা হোক গ্লোভস জি তো হাত মোজা প্লাস্টিকের বা রাবারের যা খিচুড়ি হোক হাত মোজা औरतल मे जाते मृत व्यक्ति लज्जा स्थान स्पर्श निय नजरा मोहारमन फाकईा कारण लज्जा स्थान जो देख हाराम छुआ जाते লজ্জা স্থান দেখাই যদি হারাম হয় তাহলে স্পর্শ করা হাত দ্বারা কি করবে তার ইস্তেঞ্জা করিয়ে দিবে মানে স্তেঞ্জা করানো স্তেঞ্জা করিয়ে দিবে স্তেঞ্জা করিয়ে দাও মানে লজ্জা ধুয়ে দাও তাহলে পেশাবের রাস্তাটা দেওয়ার জন্য পায়খানা রাস্তা ধুয়ে দেওয়ার জন্য ছোট বাচ্চাদের যেন পরিষ্কার করে দাও এরকম করে দিতে হবে এই জন্য সোম্মাই তারপরে তাকে অনেক বছর নাকেও পানি দেবেন এই দুটো কাজ করবে না কারণ যদি মুখে পানি দেন তো আর জীবিত নাই যে কুলি করে ফেলবে তাহলে পেটে যাবে হ্যাঁ ফেটে গেলে আবারও পেশা রাস্তা দেব বইতে পারে বলেছেন যখন গোসল দিলে ওই সময় ইবদানা বে মায়া মেনে তোমরা শুরু করো গোসুল দেওয়া তার ডান দিক থেকে তাহলে ডান দিক থেকে শুরু করো দেওয়া আর তার বলেছেন যখন উজু করা হয়ে গেল তখন ডান দিক থেকে শুরু করতে হবে যেমন ফরজ গোসল আমরা করি স্বপ্ন দোশলি যেমন গোসল করেন ওই রকম ধরনের গোসল প্রথম উজু করে নিলেন আর উজু করে নেওয়ার ডান দিকে পানি ঢাললেন তো ওইরকম মেয়েতের ক্ষেত্রে গোসলের তৈরি হবে তারপরে মাথা এবং হতে পারে কিন্তু বরুই পাতা যদি লব্ধ থাকে তাহলে বোরৈ পাতা ব্যবহার করবে যাতে সুন্নতর আমল হয় সোম্মা শিকাহ শিক্ষা হাইমান তারপরে গোসল দাতা ধুইবে তার ডান দিক সোম্মাল আইসার তারপরে বামদিক সোম্মা এক ছিল কাজে মারাতীয় তারপরে দ্বিতীয়বার ধুইবে দ্বিতীয়বার গোসল দাবে তৃতীয়বার গোসল দাবে তিনবার হয়ে গেল ভালো কথা না হলে পাঁচবার করবে সাতবার করবে যেমন হাদিসে পেলেন ফি করলে মার রাতে যায় তারপরে সাপ করে দেয় ফাইন খারা জামিন কোন কিছু যদি বেরিয়ে আসে গাছালও তার ধুয়ে ফেলবে দেখছেন যে রাস্তায় দিয়ে বেরিয়ে আসছে কিছু তাহলে ধুয়ে ফেলবে ও সাদ্দাল শেষখানে সাদ্দাল মাহাল রকম কিছু দ্বারা তুলো বা এইরকম তুলো না হইলে জাতীয় বন্ধ করা যেতে পারে বন্ধ করে ফাইললাম ফাইনাম শেখ দেখা যাচ্ছে যে তুলো দেওয়ার পর রসে যাচ্ছে হতে পারে ছিল কি করবে তাতেও যদি না রুখে কিছু বেরোতে থাকে তিন দিন হার তাহলে গরম কাদা দি কাদাটাকে হ্যাঁ মাটি গরম করে ওখানে লাগিয়ে দিবে আর আঠা এটেল মাটি যদি হয় তাহলে তাতে আর কিছু বেরিয়ে আসবে না সেটা যদি গরম করে দেওয়া তালে তাহলে তাতে মজবুত হয়ে যাবে এই জন্য গরম করতে বলা হয়েছে যে কোনো যুগের জন্য উপায়গুলি রয়েছে মেডিকেলে ডাক্তারি যে সব উপায়গুলি রয়েছে সেই উপায়গুলি গ্রহণ করবে যেমন যেমন কোন স্টিকার কি বলে টেপ হ্যাঁ টেপ ডান দিক থেকে শুরু করতে বলেছেন গোসলের ক্ষেত্রে আর উজুর জায়গায় থেকে শুরু করতে হবে মুসলিমের হাদিস আর তারপরে একটি বিষয় ছিল যে পানি আর বড়ই পথা দিয়ে তো এটা বোখারি মুসলিমের হাদিস এর আগে আলোচনা করেছি তিনবার পাঁচবার সাতবার এর আগে আমাদের আলোচনা তারপরে বলছেন আর শেষখানে আরেকবার কেন উজু উজু দিয়ে শুরু করেছেন তাই না শেষখানে আরেকবার কেন উজু করবেন করাবেন কারণ ওই যে পেটে একটু চাপ দিচ্ছেন কিছু যদি বেরিয়ে এসে থাকে তাহলে তো ওই আর কাজ হয়নি তাহলে শেষখানে আরেকবার কি করবেন সাতবার বাড়িয়ে দিতে হবে জি কামা ফলা বিনিয়া সাল্লাম যেমন করিম সালামের সাথে করা হয়েছে মুসমাদ আহমদ হাদিস নবী সালামকে সাতবার গোসল দেওয়া হয়েছে সাতবার করে তারপরে গোসল দাতা বা যারা গোসল দিচ্ছে ওরা কাপড় দিয়ে কি করবে শরীরটা মুছে দিবে না সাফা মানে হচ্ছে গামছা দিয়ে বা তয়ে দিয়ে মুছে দেওয়া একে এই জন্য মিনসাফা তলে কে মিনসাফা বলা হয়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 যে বর্ণিত রয়েছে আর কি করতে হবে আর একটা জায়গায় সুগন্ধি দিতে হবে মাসুদেহ মৃত ব্যক্তির শেষদার স্থানে মানে কপালে যে জায়গাটা শেষদার করেছে ওইখানে বিশেষ করে আর মত যখন বলেছেন তাহলে একটু হাতে দিয়ে দিলেন অঙ্গ অঙ্গ করে কয়েকটা অঙ্গটা অঙ্গাল নাক কপালে পায়ে দিলেন বিশেষ করে কপালে দেবেন সেচদার অঙ্গগুলিতে গুলিতে কেন দিতে হয় বলছে যে এই জায়গাগুলি সম্মানার্থে এই সাত অঙ্গ যেহেতু আল্লাহ পাক কে সেজদা করেছে হ্যাঁ মা খেয়ে দিল তেল শরীরে সুগন্ধি আতর মা খেয়ে দিলেন তো কানাহাসান এটা সবচেয়ে ভালো এটা দলিল সাহাবিদের আমল আন্না আনহাসান এতেকালের পরে মিসকে আমার সবচেয়ে মূল্যবান সুগন্ধি দ্বারা গোটা শরীর মালিশ করে দেওয়া হয়েছিল এই গোটা শরীর যদি আত্ম মাখিয়া দেন তেল মাখা করে মৃত দেহকে তো আরো ভালো ্মার ও আকফান বকুর আর তারপরে তার কাফনে ধী দেবে ধনী বুঝেন হ্যাঁ বকুর বুঝেন না বকুর বুঝলেন কিন্তু উর্দু ফার্সি থেকে আমাদের বাংলায় গিয়েছে ধনী হচ্ছে আহ ধোঁয়ার মাধ্যমে সুগন্ধি দা হ্যাঁ আগর কাঠ জ্বালিয়ে যে ওদের হিন্দি যেটা আগর কাঠ জ্বালিয়ে যে সুগন্ধি হয় আরবরা যে যারা খুব দামি কার্ড এটা খারে এটা কাফনে দেবেন আরকি যদি তা যদি না থাকে আমাদের দেশে সেটা হয়তো সম্ভব নয় অনেক দাম তাহলে কি করবেন করিম সাল্লামের হাদিস হয়েছে তিনবার করে এই কাফনে ধনী দেওয়া ভালো ধোয়া দেওয়া ভালো বলছে যখন তোমরা মৃত ব্যক্তিকে ধনী দেবে যখন মারা গেছে মোচ খুব বড় বড় কেটে না ঠোঁট থেকে বেড়ে যাচ্ছে এটা হচ্ছে বড় বা খুব বেশি বড় মুসলিমদের মধ্যে আছে ভালো ওয়াইন তোর কাজে ফালা হারাজ আর যদি ছেড়ে দেওয়া হয় যেহেতু সে কাটে নিয়ে মারা গেছে তো সাথে এক দাফন হয়ে যাক তো কোনো অসুবিধা নেই কাটা জরুরি না কথা কথা মোচ বড় হয়ে থাকলে নখ বড় হয়ে থাকলে কাটা জরুরি নয়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 আর নাভি নিচের পশম ফেলার জন্য লজ্জা ইস্তানে হাত দেবেন না এটা করবেন না এই জন্য যদি বড় হয়েও থাকে তাও ফেলবেন ওলা ইফতেন আর এমন মানুষ হয়তো মুসলিম কিন্তু খাতনা করেনি তাহলে খাতনা করবেন এখন না খাতনা করবেন না ওলা ইফতেন আদমি দলিল আল্হাল কারণ এর কোন দলিল নেই এর কোন দলিল প্রমাণ নেই যার ফলে করবেন না এরকম মহিলা যদি হয় আর মহিলার চুল বড় আছে তাহলে তিন ভাগে ভাগ করবে তিনটি বে করবে মহিলার চুলকে তিনটি আর পেছনে লটকে দেবে পেছন দিকে লটকে দেবে এই মর্মে আল্লাহিত হাদিস তিনি বলছেন নবিসাল এর মেয়ের যখন ইন্তকাল হয়েছিল গোসুল দিলাম আর তার চুলকে আমরা তিনটি বেণীতে ভাগ করে দিয়েছিলাম তিন ভাগে ভাগ করেছিলাম তার চুলকে দুই সের দুটো ভাগ দুটো বেণী ও আর তার কপালের সামনে মাঝখান একটা ওয়াল কাই খালফাহা আর সেই তিনটি বেণীকে পিছন দিকে সামনে দিয়ে রাখবে না চুলকে সামনে দিয়ে না পিছন দিকে ফেলেদ আখরা জহল বখারি ও মুসলিম হাদিস সোহি বুখারি এবং মুসলিমে রয়েছে এই চারটি বিষয় আলোচনা করলাম আর বাকি আমাদের সামনে আটটি মাসালা থাকল এই মাইয়ের সম্পর্কে আল্লাহতালা তৌফিক দিলে ইনশা আল্লাহ আগামী সপ্তাহগুলিতে এই আলোচনাগুলি আমরা শেষ